রমাজানের কাজা রোজা যদি কেউ সোমবার বৃহস্পতিবার অথবা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রাখে তাহলে কি ওই কাজা রোজা ও ওই দিনের রোজাও হবে নাকি শুধু কাজা রোজাও বলে গণ্য হবে এটা কঠিন প্রশ্ন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা যে কাজা রোজা রাখবে কিন্তু একসাথে দুইটার চাচ্ছে যে তেরো চোদ্দ পনের নাকি সোমবার বৃহস্পতিবারও নাকি কাজা ও আদায় তো আল্লাহ সুবাহানিকটে আশা করা যায় আল্লাহর দয়া তো অভাব নাই তবে সঠিক মন্তব্য কি হতে পারে আমি সেইভাবে নিশ্চিত বলতে পারছি না যেটা জানি না সেটা বলে লাভ নাই তো আল্লাহ সুবাহানহত আল্লাহর দয়া আল্লাহ সুবাহ আল্লাহর রহমতের নিকটে আশা করা যায় যে হতে পারে ইচ্ছা